كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى على جناجة يقول اللهم مغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وسغيرنا وكبيرنا وذكرنا وانثانا إلى آخر الحديث في شتيبان لار شمعي تو دشق شوتا جناجة صلاة شنقان ني أحكام ني मालिक रजियाल्ला खास कर आल्लाइए दुआ करतें जालय के क्षमा करो दया करो माफ करो ये हालिस पे गे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 তাকে ইসলামের উপরে জীবিত রাখো কুফুরিতে দান কর তার মৃত্যু করো ইমানের প্রতি আল্লাহ তাহার আল্লাহ আমাদের যে মাইয় মারা গিয়েছে সেজন্য যে আমরা মুসিবতে আছি আর এই মুসিবতে যে ধারণ করেছি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 পুলুঙ্গি স্ত্রী উভয়ের উপরে ব্যবহার করা যায় থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আল্লাহাম বলেছেন যে ইদাসলাই যখন তোমরা প্রতি সালাতে জানাজা আদা করবে তখন তোমরা দোয়া টাসের সঙ্গে একান্ত ভাবে আল্লাহর কাছে তার জন্য দোয়া চাইবে তাহলে দোয়া যেকোনো দোয়া যে কোনো এবারে সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর এটাই তো হবে যেকোনো কবুল হাজার বিশেষ করে যখন কোনো মৃত্যু ব্যক্তি মারা গিয়েছে তার এখন সব বন্ধ এখন তার আর কিছুই নেই এখন যারা তার সারাতে জানা যায় তার জন্য দোয়া করবে মহানব্বুল আলমিন সেই দোয়া শুনবেন তাই খালাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্যে आल्लासे महतीोत मेरा भाड़ा टाइम टाइम से गुरु देना क्योंकि अन्यात व्यक्तिर प्रति ये अन्या खबर दिए जा ना जाते शरी हर जे सुरु कर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 জান্নাতের সুখ তার কবরে দেওয়া হবে মৃত্যুর পরে ঘরে আটকে রাখা বা এটাকে হসপিটালে রাখা হসপিটালের কোলেস্টরে বা ইত্যাদি না করে যত দ্রুত তাকে কবর দিয়ে দিবে না ফোন করে দিবে সমাধি করে দিবে।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 থাকবে মুসলিম বর্ণনা করেছেন তাহলে কেউ মারা গেলে বর্ণিত তিনি বলেন রসুল্লাহাম বলেছেন মানসাহ জানাজা যে জানাজার সালাতে শরিক হবে সালাত আদায় করা পর্যন্ত থাকবে অর্থাৎ জানাজার সালাত সুন্দর মত আদা করবে ফালাহুক ইরাত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 তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম অর্জন করার চেষ্টা পাবো আল্লাহিন বুখারি শরীফের বর্ণায় এ হাজটি এসেছে যে মানতে হবে যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির জানাজ হবে এবং ইমান সঙ্গে আর এসবের উদ্দেশ্যে আদায় করবে সালাত এবং তার দাফনের কাজও সমাধান করবে শেষ করবে অর্থাৎ কোন মুসলিম ব্যক্তির জানাজার সালাতে শরিক হয়ে জানাজাও আদায় করবে তার দাফনের কাজও শেষ করবে ইমান এবং এহতেসাবের সঙ্গে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 দুইটি পাহাড়ের পাবে এত বড় স্বভাব আমাদের বঞ্চিত বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে।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 अल कुरान जीवनिष्ठ विधि विधान जान कत सुंदर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर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 সকল ক্ষেত্রে সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় সত্যবাদিতা উত্তম চরিত্র सम्रीति भाई नबीम शिक्षा मुसलिम देखा प्रोग्राम चल्लिस हदीस ग्रंथे धारावाहिक दर्शी साल चल्लिस हादिस मंगलवार साल आदाय कर समाधि शरीक महद के तारे सटी दिए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 أخيراتي ربالنس أمرا باراتي باري. يا حديث تي بخير تبورنة تهي تي تامرا أغير بولي تي عن آبه رضي الله تعالى عن عنه رأى النبي صلى الله عليه وسلم وابا بكر وعمر يمشون أمام الجنازة راه الخمسة وصحبنا حبان وعلاه النسائي وطائفة بالإنسال سالم رضي الله تعالى عنه تارباباتك بأنا قولين تني بولين جالال نبي عليه الصلاة والسلام أوبكر رضي الله تعالى عنه عمر رضي الله تعالى عنه ديكتشي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 তার আগ পর্যন্ত যেন না বসে তবে তারা প্রমাণিত হলো যে না দাঁড়ালেও চলবে কেউ যদি দাঁড়ায় এবং সাথে গিয়ে যায় তাহলে যখন মাইয়াদে রাখা হবে খাট যখন মাটিতে রাখা হবে তার আগ পর্যন্ত যেন না বসে এটা আমাদের একটি আমল করার একটি সুন্নত আমরা যে আমল করি সন্ধে আমরা স্বভাব পাব কোন সন্দেহ তবে জানা যা দেখলে দাঁড়াতে হবে এটা রহিত হয়ে গেছে হাজ বখারি মুসলিম বর্ণনা করেছেন থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহিদ अब्दुल्ला प्रवेश कर प्रवेश कराते कबरे ये पा सर्वशेष कबरे प्रवेश केबलार दिखा नामान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 আগে মাথাটা নামিয়ে পা শেষ পর্যন্ত আসবে এবং সয়াই দিতে হবে হাজি বর্ণনা করেছেন তিনি আল্লাহ নবী সাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন কবর যখন তোমরা তোমাদের কবরে সহায়িত করবে যখন সহাই দেবে রাখছে আল্লাহ রসুলের যে মিল্লা দিন তার উপরে তোমাকে আমরা সহাই দিলাম অনুবরণায় আছে ওয়ালা সুন্নাতে রাসুলিল্লা আল্লাহর নামে তোমাকে রাখলাম এবং রাসুলের সুন্ন তরিকায় তোমাকে কবরে আমরা রেখে দিলাম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 चोखी उठायर हाथ कटे जहाज नहीं मैंने मुसलिमी मेडिकल कलेज्रद्धान मृत्यु ब्यक्तर शरीर के व्यवहार करा जामुसलिम जा जरा तेरे मृत्यु बडी केडिकल के कलेजे छात्रार्थी के সে ব্যবস্থা করতে পারে এরপরের যা হাদিস সেটি হল ওয়ান থেকে বর্ণিত তিনি তোমরা আমার জন্য যে সোজা কবর খুলে দিয়ে এরপরে কেবলার দিকে নিচে আবার গর্ত করে দেওয়া ওই গর্তের মধ্যে আমাকে ওইখানে ঢেকে দাও কামাশনী আসুল্লা সাল্ল আলি ওসাল্লাম যেমনটি আল্লাহ নবী সালামের করা হয়েছিল তাহলে লাহাদ খুঁড়ে কবর সোজা করে কেবলার দিকে আবার গর্ত করে দিয়ে নিচে ঢুকিয়ে দিয়ে ওপরে বাঁশ দিয়ে তারপরে মাটির চাপা দেয় সেটাও যায় যা কোনো অসুবিধা নেই ইহারিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবী আলী সাল্লা অনুরূপ করা হয়েছিল লহাত কবর করা হয়েছিল এবং পার্শ্ব গর্ত করে কেবলামুখী সেখানে তাকে সাহায়িত করে দিয়ে এরপরে সেখানে কাঁচা এর দিয়ে বন্ধ করে দিয়ে এরপরে মাটি ঢালা দেওয়া হয়েছিল এইভাবে তিনি কি করলেন করলেন তার যারা পরবর্তীতে তার কবর দিবেন যে আল্লাহ রাসু আসাল্লামের যেভাবে কবর হয়েছে ওইভাবে আমার কবর করিও বন্ধুকোন আমাদের পর্বের সময় একেবারে শেষ আমরা বিদায়ের আগে আল্লাহর কাছে দোয়া করি আমাদের কবরগুলি যেন रसुल्लामे कबर खोराईर खुले मैं समाधि मोताबर काबर खोड़ें तरह के, के रसुलर कबर की से जे नहीं खबर देमा जरा आई भावित तक परिचालित कर दायित्व करतब्य अल्लाह रबुल आलमीन के तौफिक दान करें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 जकत पाठातेम्बर शून्य টাকা আমাদের ইমেল করুন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 মঙ্গল